বা তিনটি মূলনীতির ব্যাখ্যার বিষয়ে আজকে আমরা বৈশিষ্ট্য এবং এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহআ সুরা ইউসুফের একশো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়াসুবাহান বলে দিন এই আমার পথ আমি ও আমার অনুসারীরা আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই। আল্লাহ পবিত্র এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আল্লা সুবাহ রসুল্লাহ সাল্লাহু আলহিহ সাল্লামকে বলছেন আপনি বলুন এটাই আমার পথ এই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই এটাই হলো দাওয়া যার জন্য তাকে পাঠানো হয়েছে আমরা এর পক্ষে আমরা দাওয়া করাকে সমর্থন করি আমরা দাওয়ার বিরোধী না তবে দাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে এগুলোর অনুসরণ করতে হবে আদি আলাহ এই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আজ আপনারা সবাই এই দার্শে অংশগ্রহণ করছেন কিন্তু কেন কারণ আপনারা রিল্মের মাধ্যমে এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে চান আনাওয়ান ইতী আমি এবং আমার অনুসারীরা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 তাই আপনি যেখানেই থাকুন না কেন একজন দায়ী হিসেবে আপনি মানুষের সামনে এই শিক্ষা ও দাওয়া উপস্থাপন করবেন এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন ওমান যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার সুরাফুসিলাত আয়াত্তের তিরিশ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 এটা আল্লাহর পক্ষ থেকে অফার এবং এর মাধ্যমে আপনি রাসুলের চাকরিটাই করছেন আল্লাহ আল্লা সুবহানাহ আলা সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলেন কুম তুম নাস। উম্মাতিন ওখরিজাতিন্ন মুরুন আরুফ ওয়াতানা আনিল বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম উম্মা মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে কুন্তুম খৈরা উম্মা তোমরাই হলে সর্বোত্তম উম্মা তোমরাই সর্বোত্তম তোমরাই সর্বোত্তম ছিলে এখনো আছো এবং ভবিষ্যতেও তোমরাই সর্বোত্তম থাকবে এটাই কুনতুমের অর্থ আমরা হলাম সর্বোত্তম উম্মা মানব জাতির জন্য আমাদের উদ্ভব ঘটানো হয়েছে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 দেই আর সম্মানিত করেছেন সুরা আল জিনের বাইশ ও তেইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন বলুন আল্লাহ তাল্লার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না কিন্তু আল্লাহ তাল্লার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন এবং সেখানে তারা চিরকাল থাকবে নবী সাল্লু আলাইহসাল্লাম বলছেন আমি যদি আল্লাহ তালার অবাধ্য হই তবে তার আজাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না বলছেন প্রযোজ্য। এমন কে আছে যে আমাদের আল্লাহ আল্লাহ কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো স্থল পাব না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 এই দাওয়ার কারণেই আমরা সম্মানিত হয়েছি দাওয়াতই আমাদের গর্ব দাওয়াতের কারণেই আমরা গর্বিত হয়েছি ইসলামের প্রথম দিকে আল্লাহ ত আল্লা আল মুদাসিরে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলেন ইয়ুহাল মুদাসির ফির হে চাদর আবৃত এখানে রাসুল উল্লাহ সাল্লাহু সাল্লামকে সম্বোধন করা হচ্ছে তাকে বলা হচ্ছে হে চাদরাবৃত উঠুন সতর্ক করুন এখানে উঠুন সতর্ক করুন এর অর্থ হচ্ছে দাওয়া অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ওয়াল্লাহি আল্লাহ সুবাহানাহাতালা যখন এই আয়াত নাজিল করলেন তিনি উঠলেন এবং সেই থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি কখনও বিশ্রাম নেননি হয়তো আপনি একটি হাদিস কিংবা আয়াত জানেন আপনার হয়তো লা ইহা ইল্লাহার মূল তত্ত্ব জানা আছে আপনি এগুলোর দাওয়াত দিন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 আপনি যেখানেই থাকুন এর দাওয়াত দিন আপনি যদি কিছুই না জানেন তবে দিনের কথা সম্বলিত লিফলেট কিংবা সিডি কিংবা কোনো ভিডিওর লিংক বিতরণ করুন কোনো লেকচারের লিঙ্ক দিয়ে দিন মুসনাদ ইমাম আহমদ এবং সুনানতির মিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম আপনার চেহারা উজ্জ্বল হবার জন্য দোয়া করেছেন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ তাদের জন্য এই বিশেষ দোয়া করেছেন যারা কোনো একটি হাদিস শুনলে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 তাই আমি যদি একশো জনকে গুমরাহ করি তবে তাদের সবার পাপ আমার উপরে সে বর্তাবে সাহিব ও মুসলিমে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহ্লাম খাইবারের যুদ্ধে আলী রাজিউল্লাহ তাল আনহুকে যুদ্ধের পতাকা দিয়েছিলেন আলী রাজিউল্লাহু তালাহ আনহুর চোখে অসুখ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম তার চোখে ফু দিলেন ফলে তিনি সুস্থ হয়ে উঠলেন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 বুখারি ও মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আইসা রদ আল আনহা রসুল্লাহ সাল্লাহ আলহামকে একবার জিজ্ঞেস করলেন আপনি কি অহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন এ সময় আইসার আদি আল্লাহ আনহার কিছুটা বয়স হয়েছিল তিনি অহুদের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তিনি ঘটনাটি উপলব্ধি করতে পেরেছিলেন তিনি দেখেছিলেন রসুল উল্লাহ সাল্ল্লাহ আলী তখন কী কঠিন পরিস্থিতির মাঝ দিয়ে যেতে হয়েছিল তিনি বলেছিলেন হে আল্লাহ নবী আপনি কি অহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন আইসার আদি আল্লাহু তালাহ আনহা আল্লাহ নবী সাল্লাহু আলিহসাল্লামের সবচেয়ে বিপদের সময়টি জানতে চাচ্ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম উত্তর দিলেন তোমার গোত্রের লোকেরা আমাকে বেশি কষ্ট দিয়েছে আইসার্দু আল্লাহ তাল আনহা এবং তার গোত্র একই গোত্র কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন আইসার আদি আল্লাহ আনহার গোত্রের লোকেরা অনেক কষ্ট দিয়েছেন তাকে এবং আকাবার দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন তৈফের দিবসকেই আকাবার দিবস বলা হয় সেদিন রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন আর ওই গোত্রের লোকেরা তার বিরোধিতা করল এবং তয়ফের বাচ্চাগুলোকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল আইসা রাজু তাল আনহা রসুল উল্লাহ সাল্লাহু আলী সবচেয়ে বিপদের দিনটি জানতে চাচ্ছিলেন ওটা অহুদের দিন কিনা তিনি তার নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন কারণ তিনি দেখেছিলেন ওই দিন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কি করা হয়েছিল তিনি ভেবেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের দীর্ঘ তেইশ বছরের দাওয়া জীবনের সবচেয়ে কঠিন দিন হচ্ছে ওহুদ আর তাই তিনি তার প্রশ্নে অহুদের কথা এনেছিলেন আইসা রবিআল্লাহ তাল আনহা নির্দিষ্ট করে অহুদের কথা কেন এনেছিলেন তিনি দেখেছিলেন সেই দিন তাঁর পবিত্র মাথায় কি হয়েছিল সে বিপদে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি তা দেখেছিলেন তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল শিরস্ত্রাণের আংটা দুমড়ে মুচড়ে চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল আইসা রদি আল্লাহ তালা আনহা দেখলেন ফাতেমা রদি আল্লাহ তাল আনহা মাদুর জালিয়ে ছাই করলেন আর রসুল্লাহ সাল্লাহু আলি ইসলামের জখমে ছাইগুলো লাগিয়ে দিলেন ওই সময় জখমের রক্ত প্রবাহ থামানোর এক প্রকার চিকিৎসা ছিল সেটা এত কিছুর পরেও রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের দাওয়া জীবনে অহুদ কেন সবচেয়ে কঠিন বিপদের যুদ্ধে তার চাচা হানজা রাজু তনহু শহীদ হন চাচার লাশ দেখে রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম ছোট শিশুর মতো কেঁদেছিলেন তারপরেও কেন অহুদ তার জীবনের কঠিনতম সময় নয়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 তাইফের দিবসের বিশেষত্ব কি। তাইফের ঘটনা পড়লে আপনি দেখবেন এই দিনে রাসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দৈহিক নির্যাতন করা হয়েছিল কিন্তু আমার বলা এর আগের ঘটনাগুলোর চেয়ে এটি অনেক কম কষ্টের ছিল তার উপর উটের ভড়ি চাপিয়ে দেয়া হয়েছিল শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল তাঁর স্ত্রীকে নিয়ে রটনা রটিয়েছিল এবং আরও অনেক কষ্টের ঘটনা ঘটেছিল তাইফের দৈহিক নির্যাতনের চেয়ে এসব কিছু অনেক বেশি কষ্টের ছিল বাহ্যিকভাবে তাইফের ঘটনা ছিল এগুলোর চেয়ে অনেক কম কষ্টের ওহুদ এবং তাইফের ঘটনা কি তুলনাযোগ্য ওহুদে অনেক সাহাবি শহীদ হয়েছিলেন তার চাচাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল আর তিনি নিজেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন অন্যান্য যে বিপদের সম্মুখীন তিনি হয়েছিলেন সেগুলোর সাথে তাইফের দুর্ভগের কোনো তুলনা চলে না তবুও রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেন তাইফের দিনকেই বেছে নিলেন কেন আইসার আদি আল্লাহ আনহাকে বললেন এই দিনই তার জীবনের কঠিনতম দিন আইসার্লাহআল আনহা হয়তো বুঝিয়ে থাকবেন হে আল্লাহ রাসুল যে দিনটিতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই দিনটি তো আপনার জীবনের সবচেয়ে বিপদের দিন শারীরিকভাবে নির্যাতনের ব্যাপারটাই হয়তো তিনি ইঙ্গিত বা উদ্দেশ্য করে থাকবেন আর এজন্যই তিনি অহুদের কথা বলেছিলেন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 कुरअान अनेक जयग्ला रसुल सल्लाम के शांत होते हैं आशा नहीं तईफे ग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 আযাতে তাকে ধ্বংস করবেন না সুরা আল কাহের আরেক আয়াতে আল্লাহআ তাকে এই বলে শান্ত হতে বলেন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 সুরা আন্নাহাল আয়াত ১২৭। একশো সাতাশ আল্লা সুবাহানহুয়াতালা তার রাসুলকে সবর করতে বলছেন কিন্তু কেন তারা তাকে মেরেছে এই জন্য তারা তার ক্ষতি করেছে এই জন্য না আল্লা সুবহানহুয়া তালা তাকে বলছেন ওয়ালা তাহান আলাইহিম তাদের জন্য দুঃখ করবেন না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 আপনি যাদের দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে জানাটা আপনার জন্য খুব জরুরি বুহারি ও মুসলিমে বর্ণিত হয়েছে মুআজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালা আনহুকে ইয়েমেনে আমির করে পাঠানোর সময় রসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লাম তাকে বললেন তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ মুআজ মুআকে বিদায় জানাতে রাসুল উল্লাহ সাল্লু আলিহ সাল্লাম মদিনার বাইরে পর্যন্ত এসেছিলেন আর এ সময় তিনি মুআকে বিদায় উপদেশ দিচ্ছিলেন তাকে বললেন তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ তিনি ইয়েমেনে আমির হয়ে যাচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহু আলাইহ্লাম কেন তাকে আমির করে পাঠাচ্ছেন কেন তাকে বলছেন যে তিনি আহলুল কিতাবদের কাছে যাচ্ছেন কেন নির্দিষ্ট করে বললেন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 আসলে সেকেন্ড গ্রেডে থাকতে মারুরব্বুক অমা দিনুক রাসুল্লা সাল্লাসাল্লাম এবং এই সংশ্লিষ্ট ইলম আমাদের সহজ করে অল্প শেখানো হয়েছিল উসুল আস সালাসা আমরা বাচ্চাদেরও পড়াই এই উসুল আস সালাসা আমরা আবার দায়ীদেরও পড়াই আমরা ছোট বড় সব রকম মানুষকে পড়াই কিন্তু প্রত্যেককে তার স্তর ও অবস্থা অনুযায়ী পড়াই যাতে তারা তাদের মতো করে অনুধাবন করতে পারে আমার দার্সে কেউ কেউ নোট করে কেউ কেউ আবার অধিকাংশ কথা মুখস্থ করে এরাই আগামী দিনের দায়ী ইনসা আমি দার্সে যেভাবে পড়াই সর্বসাধারণের সামনে লেকচারে নিশ্চয়ই সেভাবে বলবো না সাহি বুখারিতে আলী রাজি আল্লাহআলা আনহুর একটি কথা বর্ণিত হয়েছে আলী আন মানুষের সাথে তার অবস্থা অনুযায়ী কথা বলো তুমি কি চাও আল্লাহ এবং তার রাসুলকে আলী রাজি কথা আপনি এমন ভাবে একটি বিষয় মানুষের সামনে উপস্থাপন করবেন না যে এতে তারা কাফি হয়ে যেতে পারে আপনি নিশ্চয়তা চান না সহি মুসলিমে ইবনেমা সৌদি আল্লাহ তে আনহুর একটি কথা বর্ণিত হয়েছে তিনি বলেন মা আংতা যখন তুমি কথা বল, তখন লোকদের বোঝার মতো করে বলবে না হয় এটা অনেকের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে হক ইলমের দাওয়াত দেওয়াও আপনার জন্য একটি ফিতনা হয়ে দেখা যেতে পারে দেখুন ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা কেমন করে শ্রোতার উপযোগী করে কথা বলেছেন একবার এক ব্যক্তি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমার কাছে এসে প্রশ্ন করল হত্যাকারীর জন্য কি কোনো তওবা আছে ইবনু আব্বাস জবাব দিলেন অবশ্যই তওবার দরজা খোলা আছে ঠিক একটু পর কিংবা আরও কিছুক্ষণ পর আরেকজন লোক এসে জিজ্ঞাসা করল হত্যাকারীর জন্য কি তাওবা আছে তিনি বললেন না নেই একজন বলে উঠল। ইবনু আব্বাস কিভাবে আপনি দুজনকে দুভাবে উত্তর দিলেন এক অপরিচিত পথচারী এই প্রশ্নটি করেছিল আসলে সে কিছুই জানতো না এই পথচারীরা ফতোয়া নিত এবং নিজ গন্তব্যে চলে যেত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 ইসলামী শরিয়াতে কাউকে হত্যা করা হারাম এ ব্যাপারে কোনো ইস্তিলাফ নেই কিন্তু এই হারাম হবার দাওয়া দেওয়ার পদ্ধতি কি হবে তা ভিন্ন বিষয় যা হোক ইবনু আব্বাস রদি আল্লাহ তাল আনহুমা মিথ্যা বলেননি তিনি ফতোয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা করেননি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 आसल इब्न आब्बासहुमा मिथ्ये एक लोक के हत्या रखते इबन आब्बास कठिन मतटी प्रदान कर प्रमाणित एवं विभिन्न कितब आज है प्रश्न हटि की शक्तिशाली मत ना अवश्य एटी शक्तिशाली मत नय शक्त मत ना हवा सत्वे इब्नु आब्बास वजीअल्लाह तला आनहुमा ओ व्यक्ति के हत्या बरत रखते मतटी व्यवहार कर আমরা যে এখানে কিতাবের মতন মুখস্থ করছি কাজটি সহজ কিন্তু এইসব সূক্ষ্ম বিষয় দাওয়ার কাজে প্রয়োগ করবেন এমন আলিম আজ নেই বললেই চলে আপনি আদায়াবুল ইফতা বিষয়ে পড়লে দেখবেন একজন মুফতি দুটি মতের কঠিনটি বেছে নিতে পারেন যদি তার মনে হয় এতেই কল্যাণ আছে এটা কোনো খেলা না বলে আমরা নাকি ফটোয়া নিয়ে খেলি আসলে কথাটা ভুল আপনি শুধু শুধু ফতোয়া বানাতে পারেন না ইবনু আব্বাসমা শুধু শুধু ফতোয়া বানাতেন না নিজ চোখে দেখেছেন এমন বিষয় নিয়েও আপনি কাউকে ফতোয়া বানিয়ে দিতে পারেন না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 দাওয়ার ক্ষেত্রে হিকমা থাকতে হবে দাওয়ার ভিত্তি বানাতে হবে ক্ষমা এবং মমতাকে ইলা উদি রিকমাতি হাসানা আপনি আপনার রবের পথে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন সুরা আনল আয়াত একশো দাওয়াতের মূল হল নম্র ও ক্ষমাশীল হওয়া সর্বোত্তম শব্দের মাধ্যমে উপস্থাপনা সর্বোত্তম ভাবে সর্বোত্তম উপায় আহ্বান করা আমরা আজকের লেকচার এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা দাওয়াতের সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বারাকলি সঈদিনা মহম্মদিম আসসালাম य बांगला अडियो सरिजटर बकी पर्वगुलू सुनते भिजिट करून मुबाशीरीन मीडिया फेसबुक पेज www.facebook.com डब्लिव डब्लिव